দেখা বরং বাল্য রি নাই বা রম নম্বা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ পিস টিভি বাংলার দূরের কাছের সকল শ্রোতা ভাই বোনকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আয়োজন আজকের আয়োজন জীবনে বরকত কিভাবে অর্জন করা যায় বরকত শব্দটি আমরা অত্যন্ত ভালোভাবেই অবগত আছি এটা আল্লাহ সুবাহন আহুর পক্ষ থেকেই এসে থাকে আল্লাহ সুবাহন আহ তালা যদি মানুষের জীবনে বরকত দান করেন সে মানুষের জীবন হয় ধন্য হয় সমৃদ্ধ এবং হয় সুখী ও স্বাচ্ছন্দ্যপূর্ণ আসুন আমরা জেনে নেই আজকে আমাদের আলোচক ও বৃন্দের পরিচয় যারা এই গুরুত্বপূর্ণ বিষয়ে কুরআ ও সুন্না ভিত্তিক আলোচনায় অংশ নিচ্ছেন সাথে আছেন শেখ আব্দুরাকবিন ইউসুফ আসসালাম এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদান উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক আল্লাহ সুবাহ বলেন যদি ভূ অধিবাসীরা ইমান আনায়ন করে এবং আল্লাহ সুবাহ তাহলে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতের ভণ্ডার সমূহ উন্মুক্ত করে দেব আসুন সে বরকত কীভাবে আমরা লাভ করতে পারি তা জেনে নেই আজকে আমাদের এই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এ বিষয়ে অনেকের অজানার কারণে সমাজের বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হয়ে যায় সেগুলিতে জড়িয়ে যায় যার ফলে মানুষের মাঝে ইসলাম পালন করতে গিয়ে জাহিলিয়াতি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় তো বরকত শব্দটি আরবি শব্দ বরকাতুন যেটি কোরআনেও ব্যবহার হয়েছে এবং হাদিসেও ব্যবহার হয়েছে যার অর্থ হলো আল খায়ের আল কাসির অনেক কল্যাণ অনেক বহু কল্যাণ সুতরাং একটি হলো বরকত শব্দ আরেকটি হলো তাবার রুখ দুটি শব্দ ভিন্ন ভিন্ন বরকত শব্দের অর্থ হলো খায়ের কাসির অনেক কল্যাণ অনেক মঙ্গল আর তাবার্থ হলো হসুলুল বারাকা বরকত অর্জন করা তো মানুষ বরকত লাভ করবে কার কাছে বরকত লাভ করবে একমাত্র আল্লাহ কাছে আল্লাহ সুবাহ দেওয়া পদ্ধতি ও নিয়ম অনুযায়ী কিন্তু মানুষ যখন বরকত লাভের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ধারণা দিতে শুরু করে বরকত পাওয়ার জন্য তখনই কিন্তু এটি নিশ্চয় আমি কোরআন মাজিদ কে অবতীর্ণ করেছি মঙ্গলময় বরকতময় রাতে তাহলে রাতে বরকত আছে যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা মানুষ গ্রহণ করবে বিভিন্ন ভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বরফের বিষয়টি পেশ করেছেন তার একটি হচ্ছে আবহরায় রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লি আসাল্লাম বললেন আল্লাহ হুম্মা এহে আল্লাহ আল্লাহ ইব্রাহিম অসিদ্দিকান অখালিল নিশ্চয়ই ইব্রাহিম আলি ইসলাম ছিলেন নবী সত্যবাদী এবং আপনার দোস্ত আপনার জন্য তিনি দোয়া করেছেন মক্কার কল্যাণের জন্য জি তিনি দুয়াতে বলেছেন আল্লাহ মা বারিকা হে আল্লাহ তুমি আমার এই মক্কায় বরকত দান করা হয় আমিও একজন নবী আমি তোমার দরবারে বরকতের জন্য দোয়া করছি লেমাদিনা মাদিনের জন্য মাদিনের জন্য বরকতের দোয়া করতে গিয়ে আল্লাহ রসুল বললেন আল্লাহ এই মদিনা শহরে বরকদান করো আমাদের ওজন যে আছে ওজনে বরকদ দান করো আমাদের যে ফল আছে সে ফলে বরকদ দান করো ফল ফল ফল ফল আদিতে বরকদান করো তাহলে বোঝা যাচ্ছে যে বরকত মঙ্গল একটা শহরের জন্য প্রয়োজন করলেন প্রত্যেকটা জায়গাতেই প্রয়োজন যেসব জায়গাতে মানুষ চলাচল করে সব জায়গাতে আল্লাহ পক্ষ বরকত হোক যাতে করে মানুষ শান্তিতে জীবিকা নির্বাহ করবে এটা প্রয়োজন মানুষের পাত্রেও বরকতের প্রয়োজন এটা বোঝা যাচ্ছে তার সাথে এটাও বোঝা যাচ্ছে এই সব কিছুতে বরকত দিতে পারেন একমাত্র কোন জি বরকত যেহেতু কেউ দেওয়ার অধিকার রাখেন না রাখেন একমাত্র আল্লাহ সুতরাং এটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যখন চাইতে যাব আমরা তখন অবশ্যই এটা হয়ে যাবে হে আল্লাহ তুমি আমার উম্মাতে তাদের সকালে বরকত দান করো এই কথাটি ব্যাপক প্রত্যেকটা যে কাজ সকালে আরম্ভ হয় তাতে বরকত হবে বোখারি মুসলিমের গ্রন্থের হাদিস আল্লাহ রাস্ল এই কথাটা বললেন যে হ্যা আল্লাহ তুমি আমার ওম্মাতের সকালে বরকত দান করো সকালে মানে প্রত্যেক যেই কাজটা সকালে আরম্ভ হবে সেই কাজটার ব্যাপারেও ভাবতে পারবে সে একটা স্থানে চলে যেতে পারবে কাজটা করার জন্য সে সময় পাবে কাজেই যে কোনো কাজ মানুষের জীবনে প্রয়োজন আছে সে কাজগুলি সুন্দর হবে সকালে আরম্ভ করা কোথায় মানুষ চাইবে কিভাবে যে আমার মা আমাকে রাসুলের কাছে নিয়ে গেলেন আমি তখন ছোট আমার মা একটা কাপড়কে কে দুই টুকরা করলেন দুই টুকরা করে আমার মা রাসুল সাল্লামের কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বলছেন হু ও বারিক হ্যাঁ আল্লাহ তুমি আনাস কে দীর্ঘজীবী করো তার অর্থ সম্পদ বেশি করে দাও তাকে ক্ষমা করো তুমি তাকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দান করো তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ বিভিন্ন জায়গাতে তার বিভিন্ন প্রয়োজনে আল্লাহর কাছে বরকত চাইবে তার একটি বড় জায়গা হচ্ছে মানুষ রুজির জন্য আল্লাহর কাছে বরকত চাইবে বরকত চাওয়ার স্থানগুলি হচ্ছে এই তার জীবিকা নির্বাহের যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সে আল্লাহর কাছে বরকত চাইবে যে একজন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এক লোকের কাছে পয়সা কর্জনেন পয়সা কর্জন আল্লাহ করলেন অর্থে এবং তোমার সম্পদে বরকদ দান বলতে মানুষের জীবিকা নির্বাহে যেখানে যেখানে প্রয়োজনীয় মানুষের ব্যবস্থাপনা আছে সেসব জায়গাগুলিতে আহ মানুষের আল্লাহর কাছে বরকত চাওয়া প্রয়োজন মূলত এটাই এটাকেই যদি মানুষ অন্য জায়গাতে ব্যবহার করে অন্যের কাছে চায় বা স্থানে মঙ্গল কল্যাণ আছে বলে সেখানে যায় বা কোনটাই কি হয়ে যাবে আপনার কাছে আবারও আসবো এবং সাথে সাথে বিরতির ও উপান্তে আমরা উপস্থিত হয়েছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তো বিরতির পরে আমরা এই বিষয়টি আরও ক্লিয়ার করতে চাইব শেখ মাদানি বিরতির পরে আমি আপনার কাছেই মূলত বিষয়টি উপস্থাপনের জন্য আহ্বান করব যে বরকতের মালিকানা একমাত্র আল্লাহ সুবহান তালার হাতে এই বিষয়টি আমাদের জনসমাজে অনেক সময় মানুষ বুঝতে বা উপলব্ধি করতে ভুল করে আর যখনই এটা ভুলে যায় তখন এই বরকত লাভের জন্য মানুষ দেখা যায় আল্লাহ ছাড়া অন্য যে সমস্ত পথ ও পন্থা রয়েছে বা ব্যক্তি বা বুজুর্গ ধরনের দিকে মানুষ ধাবিত হয় যেগুলো কখনও শরীয়ের কাম্য নয় তো উপস্থিত দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আমরা ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল পুরান সন্ন্যার আলোকে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 थ जापर् महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ आज रे आठटाय पुन सम्प्रचार सकाल सारे टेषेटी পথে তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বাইরিল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 मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে সাথে আমাদের আলোচক মণ্ডলীকে ধন্যবাদ আজকের মনজ্ঞ আলোচনায় অংশগ্রহণের জন্য যে শায়ক মাদানি যে কথা বলতে চাচ্ছিলাম যে বরকতের পরিচয় এর আলোকে যে কথা আপনারা বলছিলেন অত্যন্ত সুন্দর আলোচনা তো একটু বিস্তারিত বলুন যে এর বরকতের সাথে পরিচিতি লাভ করতে গেলে বা সঠিক বরকত হাঁচেলের সত্তা মহান আল্লাহ তার কাছ থেকে এটা পেতে হলে আমাদের করণীয় কর্তব্য কী সুন্দর একটি বিষয় আসলে এই বিষয়টি অবশ্যই স্পষ্ট হওয়া উচিত শ্রোতাদের মাঝে স্পষ্ট না হওয়ার কারণে এমন ভাবে আমরা বা সাধারণ মানুষ বরকত অনুসন্ধান করে থাকে যার ফলে সে সেরকে লিপ্ত হয়ে যায় আমরা আগে উল্লেখ করেছি যে বরকত এর অর্থ হল যে অনেক কল্যাণীম কল্যাণ তো দ্বিতীয় বিষয় আমরা এটাও উল্লেখ করেছি যে এই বরকত দেওয়ার মালিক একমাত্র হলেন আল্লা সুবহান সুতরাং আল্লাহ সুহানার কাছেই যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো প্রেক্ষাপটে বরকত চাইতে হবে একমাত্র আল্লাহ আল্লা সুবহানব তালার কাছে তবে বরকত চাওয়ার আরও কতগুলি দিক রয়েছে যে আল্লা সুবহানব তালা কতগুলি সময় দিয়েছেন বরকতময় সময় তাহলে সেই সময়গুলিতেই আমরা বরকত চাইব। যেমন বলা যেতে পারে সেগুলির বিস্তারিত আলোচনা আমরা পরে আসবো যেমন রমজান মাস রমাদান মাস একটি বরকতময় মাস অনুরব ভাবে কদরের রাত একটি রাত মাঝেও আমরা উপযুক্ত সময়ে আমরা বরকত চাইব এবং চাইব সেটা একমাত্র আল্লাহ ঠিক অনুরব কতগুলি সময় দর্শকদের উদ্দেশ্যে কি বরকতকে আল্লাহ করে দিচ্ছে যে আসলে বরকত পাওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে এখানে প্রথম বিষয় হলো ইমান আনতে হবে ইমান ছাড়া আল্লা সুবহান বরকত কখনো পাওয়া যেতে পারে না ইমান অবশ্যই এবং আমানো এবং তারা যদি আল্লাহ সুভা আলাহকে ভয় করে চলে যার ফলে আল্লাহ সুভানা তাদেরকে আসমানের বরকত দিবেন জমিনের বরকত দিবেন সবকিছু আসমান এবং জমিনের বরকত আমরা শ্রোত মন্ডলীর কাছে এভাবে পেশ করতে চাচ্ছি যে প্রত্যেকটা মুসলিম নরনারীকে এইভাবে জানতে হবে যে প্রত্যেকটা কাজের একটা হলো মূল আর একটা হচ্ছে বরকত যে আল্লাহ আল্লাহতালা আমাকে এই চাকরির মাধ্যমে কাজের বিনিময়ে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেন এটা হলো আমার রুজি রুজি এটা মূল এতে আরেকটা আমাকে বরকত লাগবে যদি আমার বরকত না থাকে তাহলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক আমি এই বাড়িতে বসবাস করছি এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে একটা বরকত লাগবে বরকত লাগবে যদি আমি এই বাড়িতে বরকত আল্লাহর না পাই তাহলে আমি যতই পয়সা পথে উপার্জন করি আমি এখানে শান্তি পাবো না তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি মানুষের জীবনে যেসবগুলো প্রয়োজনীয় কাজ আছে যেগুলো বৈধ হোক সেটা তার জীবিকা নির্বাহে রুজি হিসাবে হোক বা কর্ম হিসাবে হোক প্রত্যেকটা স্ব জায়গাতে একটা বরকতের ব্যাপার আছে মূল একটা আর একটা বরকত বোখারে মুসলিমের এক বর্ণনা আয়সারাজ তখন বলছেন যে আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন আমার বাড়িতে ছিল অর্ধশা আটা সোয়াকে যে আটা ছিল অর্ধশা আটা থেকে আমি নি রুটি বানাই খাই রুটি বানাই খাই অনেক দিন খেলাম তারপরে ভাবলাম যে একটু মেপে দেখি আটা কতটুকু আছে মাপার পরে দেখলাম আর কয়দিন পরে নেই তার মানে কোন জিনিস যখন খেতে তাকে মাপে তখন তারা এটা কি যেমন ধরুন আমরা যদি এটা এভাবে বলি যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন জমিনী হয় এটা কিভাবেই আসমানি গজব বালামসিবত থেকে আল্লাহ ফল ফসলকে নিরাপদে রাখেন ফলন বেড়ে যায় এটা আসমানের বরকত হিসেবে আমরা ধরতে পারবো মাদানি আমরা যদি জমিনের বরকত যেটা আল্লাহ উল্লেখ করেছেন কুরআনুল করিমের মধ্যে সে জমিনের বরকত কি এটা দেখতে গিয়ে আমরা যদি আজকে যে খনিজ পদার্থ বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে এগুলো উত্তোলিত হচ্ছে যেটা ওয়ার্ডহেল যার কোনো যেটা আল্লাহ বলেছেন সুরাজে যে এক পর্যায়ে আল্লাহ জমিনের নিচ থেকে সবকিছু বের করে বের করে দেবেন তখন মানুষে বলবে জমিনের কি হয়েছে সে ভিতরে জিনিস বের করে দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে জমিনের ভিতরে অনেক কিছুই রয়েছে একটা পাথর আজকে দশ কেজি ওজনের আছে দুই বছর পরে দেখা যাবে সেটা চল্লিশ কেজি ওজনের হয়েছে জি তাহলে একটা বাড়তে থাকে তো জমিনের খনিজ দ্রব্য আল্লাহর একটা বরকত এই জমিনে কিছুদিন আগে এত শতকে এতমন মন শস্য হচ্ছিল এখন তার চেয়ে বেশি হচ্ছে এটা একটা বরকত জি প্রত্যেকটা স্তরে বরকত আছে তার মানে বরকত আছে এই কথাটা বলতে গিয়ে আমরা আবুদ তিরিমিজি সোনান গ্রন্থ দেখাতে পারি মুসলিম ভাইবনকে যে কে যে একটা বিবাহের কাজ সম্পাদন করলেন একটা বিবাহের কাজ সম্পাদন করার পরে তিনি বলছেন এবং তোমার উপরে তাহলে বোঝা যাচ্ছে যে একটা ব্যক্তির কত বরকতের প্রয়োজন রয়েছে কোথায় কোথায় তা মানুষ জানে না জানেন তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বরকতের প্রয়োজন আছে আচ্ছা যে বিকলঙ্গতা বরণ করে কোন মানুষ নিশ্চয়ই আল্লাহর বরকত না থাকলে এমনটি হবে এমনই হইতে পারে জনপদের অধিবাসীরা যদি দুটো কর্মসূচি গ্রহণ করত একটা হচ্ছে আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে শুনছিলাম বরকতের পরিচয় বরকতের পরিচয় ব্যাপক জীবনের প্রত্যেকটি পর্বতে পরতে বরকত আল্লাহ সময় সময় পানির ব্যবস্থা করে দিবেন হ্যাঁ বর্ষিত হয় এটা মৃত জমিনকে সঞ্জীবিত করে জীবিত করে সুতরাং আমি এ পর্যায়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের আলোচক মন্ডলীর বক্তব্যের আলোকে একটু সতর্ক করে দিতে চাই এই বিষয়ে যে যে বরকোত্তর পরিচয় পাওয়ার সাথে সাথে আমরা এটা লাভ করার ব্যাপারে একটু সজাগ দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে আর সেটা পেতে হলে সেই দৃষ্টিভঙ্গি রাখতে হলে আমাকে এক নম্বরে আনতে হবে আল্লাহ সবাহনাহ তালার উপরে ইমান এবং দুই নম্বরে ওয়াকও আমাদের পোষণ করতে হবে হৃদয়ের মাঝখানে তাকোয়া তাকোয়ার কথা আসলে এক একটি কথা আমার মনে পড়ে যায় যে রসুল্লাম এভাবেই বলেছিলেন মুসলিম শরীফের ইমান পর্বের যে হাদিসটি আমরা অবলোকন করতে পারি যে আতনা আতনা আতনা তিনবার প্রিয়নী আমাদেরকে দেখিয়ে দিলেন এভাবেই যে তাকুয়া এখানে থাকে তাকুয়া এখানে থাকে তাকুয়া এখানে থাকে থাকে না এটা আমরা হয়তো এভাবে বলতে পারি যে মূলত প্রকৃতপক্ষে তাকুয়ার আসল স্থান হলো এটা অন্তর কিন্তু এখানে যদি তাকুয়া থাকে যে কথাগুলো বললেন আমরা শুধু দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করছি যে প্রথমে বরকতের পরিচিতি প্রসঙ্গে আমরা যা কিছু শুনলাম জানলাম বুঝলাম এ বরকত হাসিল করার জন্য আমরা আন্তরিকভাবে সচেষ্ট হব মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিনালামাইকুম আরহাম Allah <im>